আমি দেশে গিয়ে বিয়ে করব কিন্তু বিয়ের সময় ছেলে এবং মেয়েকে স্বর্ণের আংটি পরায় মেয়েকে ভালো কথা আর যতক্ষণ বিয়ে করেন না আপনার দেখতে গিয়ে দেখা তো কিন্তু স্পর্শ করা যায় যে মেয়েকে বিয়ে করতে চাইছেন বিয়ে করতে চেয়েছেন পয়গাম দিয়েছেন সেজন্য দেখা আল্লাহ যায়জ করে যতটা সাধারণত একজন মেয়েকে দেখে ততটা দেখা যায় চেহারা চুলের কিছু অংশ হাত আহ আপনার হাঁটুর নিচ পর্যন্ত এই এতটুকু দেখা যাবে কিন্তু স্পর্শ করা আংটি পরাবেন না যাইজ না স্পর্শ করা যাই না কোনো কিন্তু আংটি পরিয়ে দাও না সুতরাং জায়জ দুই নম্বর কথা পুরুষদের জন্য না পুরুষের জন্য সোনা হারাম পুরুষের জন্য সোনা হারাম কম হোক বেশি হোক হারাম আমাদের বিদ্যা একটি কথা আছে কি কথা জানেন যে পুরুষের জন্য সোনার একটি আংটি কারণ দলিল না আর মরে যায় তাহলে তার কাফন দাফন হবে আমি বলছি যদি যখন কোন মানুষ মরে যায় তখন ওই আজকালকার অবস্থায় বরং সর্বদাই এরকম অবস্থা সাহাবাই তাহা ইন্দির পরে স্বর্ণযুগের পরে পৃথিবীর অবস্থা এরকমই থেকেছে একজন মানুষ মারা গেলে প্রথম তার পকেট খুঁজে কি আছে তা নেবে আর যদি হাতে আংটি থাকে তাও চুরি করবে গড়ি থাকলে তাও চুরি করবে দেশে তাহলে যদি তাই হয় তাহলে তার আংটি দিয়ে কেমন করে বা কেমন হবে বলুন একাই যদি কোথায় গিয়ে এরকম মরা মরে তাহলে কোথা থেকে বা হবে এসব আল্লা কথাবার্তার কি সব কথাবার্তা ইসলাম সব নেই